Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah wa wa wa Na hamaduhu wa nasta'ayinuhu wa nasta'agfiruhu Wa na'udhu billahi min shurur anfusina Wa min saiyyyaati amalina Min yahdihillahu falamudillalah Wa min yudlil falahadiyalah Wa ashadu an la ilahillallahu Wihdahu la sharika lah Wa ashadu anna muhammadan abduhu Wa rasooluhu sallallahu ta'ala alihi Wa ala alihi wa sahbihi wa sallam Wa tasliyman kithira Amma ba'd Shumanituhu দেয়নি ভাতৃমন্ডলী আল্লাহ রবী আলমিনের প্রশংসা এবং পিয়া নবী সাল্লাহ সাল্লামের ওপর সলাত ও সালামের পর আজ বাইশে মোহারম চোদ্দোশো চুয়াল্লিশ হিজড়ি মোতাবেক বিশ আগস্ট দুই শনিবার এশার সলাতের পরে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা মানহাজে সালাফের গতিপয় মূলনীতি পর্ব নম্বর সাত আমরা এখন থেকে এক এক দিনে যেহেতু ছোট ছোট বিষয়গুলি তো এক এক দিনে একাধিক পয়েন্ট বা একাধিক মূলনীতি একটি দুটা তিনটা চারটা সময় মোতাবেক মূলনীতিগুলি আলোচনা করে দেবো যাতে করে এটা আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি আর তারপরে আরও অন্য উপকারী আরও কিছু আমরা শুরু করতে পারি কারণ আমাদের সামনে অনেক প্রস্তাব অনেকের পরামর্শ অনেক কিছু এসে আছে এটা করলে ভালো হইতো এই আলোচনাগুলি করলে ভালো হইতো যাতে আল্লাহ তো অফিক দান করেন এবং সময় বরকত হয় আল্লাহ বরকত দান করেন কারণ সময় তো মানুষের সীমিত আপনাদেরও সময় সীমিত হায়াত সীমিত সুস্থতাও সীমিত সবকিছু একদিন শেষ হয়ে যাবে আর প্রবাস জীবনও সীমিত প্রবাস জীবন সুস্থতাও আছে হায়াতও আছে কিন্তু প্রবাস জীবন আপনাদের শেষ অথবা আমারই শেষ বিদেশ আল্লাহ যেন তিক দান করেন আল্লাহ আমাদের সার্বিক জীবনে আল্লাহ বরকত দান করেন আল্লাহ সবকিছুতে ছেলে মেয়ে পরিবার পরিজন আপনাদের যারা কষ্ট করে আসছেন ডিউটি করে দিন শেখার জন্য আল্লাহ তাদের বিশেষ ভাবে আল্লাহ যেন সব দিক থেকে বরকত দান করেন সমস্ত অনিষ্ট বালা মসিবর থেকে আল্লাহ হেফাজত করেন পর্ব নম্বর সাত আর আমাদের মানহাজা সালাফের মূলনীতির ক্ষেত্রে সাত নম্বর পয়েন্ট তা হচ্ছে পি নবী সাল আলী হাসাল্লাম যা কিছু আমাদেরকে জানিয়েছেন যা জানিয়েছেন সেটা কোরআন করিমের মাধ্যমে হোক কোরআন করিমের কোনো আয়াতে আছে অথবা নবী সাল্লামের কোনো হাদিসে হোক কথায় কাজের মাধ্যমে যা জানিয়েছেন শরীয়তের ক্ষেত্রে সব কিছুই বিশ্বাস করা অতীতের ক্ষেত্রে হোক বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে হোক অনেক অতীতের কেসা কাহিনী না বিশ্বাসন শুনিয়ছেন বা কোরআন হাদিসা আছে বিশ্বাস করতে হবে এটা হচ্ছে সালাফদের নীতি আপনার বিবেকে ধরে আর না ধরে সাধারণ অথবা অসাধারণ সাধারণ কাহিনী হইতে পারে অসাধারণ হইতে পারে যেমন অসাধারণ মজেজা অসাধারণ হচ্ছে কারামত অসাধারণ অলৌকিক ভবিষ্যৎবাণী ভবিষ্যতের ক্ষেত্রে যা কিছু বলেছেন রাসোরম যা আছে তা বিশ্বাস করা ভবিষ্যৎ কেমত ছোট লক্ষণ মাঝারি লক্ষণ বড় লক্ষণ এছাড়াও ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই তারপরে শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আকিদের বিষয়ে যা বলেছেন বিশ্বাস করা যা বলেছেন মান হাজ বিশ্বাস করা কোরআন এবং হাদিস প্রমাণ করে যে আল্লাহর হাত আছে হাত আছে ও হয়। আল্লাহ না কুদরত এটা সালাফদের নীতিমালা নাই যা এসেছে বিশ্বাস করা চোখ এসেছে কোরআন হ্যাঁ চোখ আছে আল্লাহর চোখ আছে আল্লাহর চোখের মতো প্রধান স্বরূপ এগুলো আকিদের বিষয় তারপরে তকদের সম্পর্কে ইমানের পরবকালের যেসব স্তরগুলি রয়েছে কবরের জীবন কবরের সুখ কবরের আজাব শাস্তি ইত্যাদি তারপরে হাসর নাসর ইত্যাদি সব রয়েছে মানে মানুষের মরনের পরে মরণের সময় যা কিছু হয় ভালো মানুষের কাছে রহমতের ফেরিস্তা আসে কেমনভাবে আসে কি করে তারা আর খারাপের কাছে আজাবের শাস্তির ফেরিস্তা আসার কিভাবে তা ধমক দেখে কিভাবে নিয়ে যায় ইত্যাদি সবগুলি কিন্তু এগুলো গায়েব এবং এগুলি সবগুলি সংবাদ জানার মাধ্যম হচ্ছেন আমাদের জন্য জি আল্লাহ সরাসরি জানাননি আমাদেরকে আর আল্লাহর কোনো ফেরিস্তা আমাদেরকে জানাননি যে ফেরেস্তা জানিয়ে থাকে তো নবীশ্বাস্লামকে জানিয়েছে তার মাধ্যমে সাহাবারা জানেছেন যারা সাল্লা প্রথম সারির মানুষ তারা সব কিছু বিশ্বাস করেছেন স্বাভাবিক হোক অস্বাভাবিক বিশ্বাস করেছে অস্বাভাবিক কথা এটা কি করে হইতে পারে না না এরকম কখনো চিন্তা করেনি তাবে সালাফ তারা আমাদের আমাদের আদর্শ তারে হচ্ছেন সালাফ তো সালাফদের একটি নীতিমালা হচ্ছে আল ইমান বেকুল আখবর বেহিন যা কিছু খবর দিয়েছেন জানিয়েছেন যে দিকগুলি বললাম ছাড়াও বহু দিক এক কথাই দিন দুনিয়া সম্পর্কে যা জানিয়েছেন সব কিছু বিশ্বাস করা একটিও বাদনা সব বিশ্বাস করা আগে বিশ্বাস জানার পরে বিশ্বাস বিশ্বাস করা এর দলিল আবুহা রোজ আল্লাহ তালানহ থেকে বর্ণিত একটি হদিস অনেক দলিল রয়েছে दलिल आलोचना करबी सल्लम प्रख्यात करबी सलामर आगे जनक्य व्यक्ति गुरु पीठ चेपे যেমন উটের পিঠে চাপে ঘোড়ার পিঠে চাপে গাধা খরচর পিঠে চাপে এরকম রকম গরুর পিঠে চেপেছে মহিষের পিঠেও চাপা যায় কিন্তু গরুর পিঠে তো সাধারণত চাপ গরুকে আল্লাহ এজন্য সৃষ্টি সৃষ্টি করেনি যে গরুকে বাহন বানাবেন আপনি আর গরুর পিঠে আপনি সওয়ার হবেন তাই না কিন্তু সেই লোকটি একটা বরং বাখরা গাভী ছিল গাই একটি গাভীর ওপর চেপেছিল হঠাৎ করে শক্তি খুলে গেল ওই গাভীর গায়ে গরুটি কথা বলতে লাগলো কি বললো এল তাফাতাতে এলি যে চড়ে আছে ওর পিঠে তার দিকে ঘুরে কথা বলতে শুরু করেছে তার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করেছে কি বলছে এলাম ওখ লাখলে হাজা আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি আমাকে সওয়ারি বানাবে বাহন বানাবে আমার পিঠে চড়বে এই জন্য আমাকে আল্লাহ সৃষ্টি করেননি কে বয়ান করছেন না বয়ান করতেন আমি আপনি করতাম দুস কাহিনী কে জানি কথা বানাওয়া তাই না আর বলার অধিকার আছে বানাওয়ার কারণ আমার কাছে ওই আসছে আমি কি করে বলব চোখে যদি দেখে থাকি আর বিশ্বস্ত ব্যক্তি ইমানদার ব্যক্তি বলছি আমি মিথ্যা বলি না সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে যে যদি চোখে না দেখাক এইরকম একটা ঘটনা তা আপনি কী করে জানলেন না বিসাল্লাম কীভাবে জানেছেন ওই মারফত জানেছেন কিন্তু আমি আপনি কীভাবে জানবেন স্বপ্নযোগে জানেছে স্বপ্ন দলিল নয় স্বপ্ন ইসলামের উৎস নয় স্বপ্ন সত্য হয় মিথ্যা হয় আর তারপরে মানুষের কল্পনা ভিত্তিক হয় তিন রকমের স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে হয় ফেরিস্তার আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তার মাধ্যমে হয় আবার কল্পনা জল্পনা হয় দিনে যা কল্পনা জল্পনা করেছে তাই দেখছেন মুখ লাগলি হ্যাঁ ওই গাভীটি বলছে আমি তো এই জন্য সৃষ্টি হইনি আমাকে এই জন্য সৃষ্টি করেননি খোলে তলিল হারাসা আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য ঠিক আছে আমরা তারা চাষাবাদ নিতে পার আমাকে ক্ষেত খামারে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে মানে গরু গাভী যাই হোক না কেন নবির সাহিদাল্লাম বললেন একটি পশুতে একাধিক উদ্দেশ্য থাকতে পারে আবার এটা ভাববেন না যে তাহলে ওর মুখ্য হচ্ছে গাভীতে কি দুধ পান করা তারপরে গরু গাভীর গোস্ত খাওয়া হ্যাঁ ওর তা চামড়া থেকে উপকৃত হওয়া ইত্যাদি ইত্যাদি তার গোবরকে সার বানানো তো মেলা উপকারিতা আছে তো একটি পশুতে বহু মুখ্য উপকারিতা থাকতে পারে কিন্তু মুখ্য উপকারিতাটা কি এটা দেখার বিষয় যার ঘোড়া একাধিক কাজে লাগে না না শুধু একটা কাজে লাগে একাধিক কাজে লাগতে পারে ঘোড়া কিন্তু আল্লাহ রা যেন ঘোড়ার কথা বয়ান করেছেন করিমে আর খতার ঘোড়া খচর আর গাধা গর্ধব কি জন্য আমি সৃষ্টি করেছি লেতার কাবুহা তোমাদের সবারই জন্য বাহনের জন্য তো ঘোড়া শুধু বাহনের জন্য হানাফিম ঘোড়ার বস্তু খাওয়া হারাম জানেন ফোড়ার বস্তু খাওয়া হারাম ঘোড়ার বস্তু খাওয়া কেন হারাম বলছে আল্লাহ সবগুলো উপকারিতা বয়ন করেন না যেটা মুখ্য উপকারিতা সেটা বয়ন করেন একটা হচ্ছে উপকারিতা ঘোড়ার বস্তু খাওয়া ওর বড় অনেক অনেক গুণে উপকারিতা হচ্ছে কি ঘোড়ার পিঠে চড়া সবার হওয়া অজিনা এবং সাজসজ্জার জন্য বড় বড় পয়সাওয়ালা যারা তার ভোগ বিলাসের জন্য ঘোড়া পুষে দেখার জন্য শো শো এর বাড়িতে যারা গিয়েছেন দেখেছেন ঘোড়া পুষে ঘোড়া পোষা হরিণ পোষা এগুলো কি ভোগ বিলাসীটা এক মন্ত্রী ছিল আমাদের এলাকার মুসলিম মন্ত্রী তো ওর বাড়ি দেখতে গিয়েছি ওর বাড়ির ভিতরে যেতাম যেহেতু এলাকার মন্ত্রী তো আলেম আলমাগালে খুব ইজ্জত করত তো যেতাম গেছি শিক্ষকতার জীবনে দেখি ঘোড়া সব ঘোড়া বাঁধা আছে তার খুব দামি দামি ঘোড়া প্রত্যেকে নিয়ে এসছে না উজবেকিস্তান আছে ঘোড়ার দেশ যেসব দেশের সবচেয়ে বেশি ঘোড়া হ্যাঁ সে সব দেশ থেকে ঘোড়া নিয়ে এসেছে শখ লেতার কা তার মানে এই নয় যে সেটার উদ্দেশ্য তো এখানে মুখ্য উদ্দেশ্য যে গোরুকে কি কাজে লাগানো হয় চাষবাসের জন্য আজকাল অবস্থা পরিবর্তন হয়েছে ট্র্যাক্টর হয়ে গেছে চাষ হয় কিন্তু একসময় ছিল যে তার বিকল্প কিছু ছিল না বললেন আমান তো আনা এই যে ঘটনা আমি এটি আমি বিশ্বাস করি বিশ্বাসের দায়িত্ব নিজের নিতে পারেন কিন্তু অন্যের দায়িত্ব নিতে পারেন আমি বিশ্বাস করি রসুল উল্লা সাল্লাম বলেছেন আমি বিশ্বাস করি ঠিক না রসুর উল্লাসে বহি আছেন বলবেন যে আমি বিশ্বাস করি কিন্তু যদি আমি বলি যে আমার সেন্টারে যারা আসে তারাও সবাই বিশ্বাস করে কথাটা বলা কি যুক্তিযুক্ত হবে কিন্তু যদি একই থাকে কারো সম্পর্কে যে তিনি খোরানে বাহাদিসে যা আছে বা ওহে বা রসুরল্লাহ যা বলবেন চোখ বন্ধ করে মানবে তাহলে বলা যেতে পারে ঠিক না তো নবীন কি বলছেন আমি বিশ্বাস করলাম এই বিষয়টি ও আবু বাকার আবর বিশ্বাস করলেন ওমার উমারও বিশ্বাস করলেন অথচ সেখানে আবর উমার ছিলেনই না এমন নাই যে আবাকর উমার আছেন আর বলছেন আবুবাকারও বিশ্বাস করে উমার বিশ্বাস আমি বিশ্বাস করি নেই ওই মজলি ওদের পক্ষে ওরা বাড়িতে বাড়ি আছে না হয় কোথায় কি মাঠে ঘাটে কোথাও আছে আমি বিশ্বাস করে আর একটা ছাগল ধরে নিয়েছে খেয়ে নিবে ধরে নিয়েছে তখন রাখাল তার পিছনে ছুটেছে রাখাল ছুটেছে রাখাল ছোটা দেখে নেকড়ে বাঘ কিন্তু খুব ভীতু বাঘ খুব ভীতু কিন্তু সাহসী না যখন নেকড়ে বাঘ পালিয়ে রাখতে পারলো না হ্যাঁ ধরে কারণ পিছনে তাড়া করেছে রাখালে তখন নেকড়ে বাঘের মুখ ফুটে গেছে বাঘ শক্তি খুলে গেছে কথা বলছে নেকড়ে বাঘ মাল্লাহ ইয় যেই দিন পশুর দিন হবে হিংস্র পশুর দিবসে কে তোমাদের এই বকরি ছাগলের সংরক্ষণ করবে সেইদিন দিন কোন রাখাল থাকবে না কোন রাখাল থাকবে না ছাগলের পাল আছে রাখাল নেই তখন আমরা খাব কে রক্ষা করবে সেদিন যেদিন আমার ছাড়া মানে আমাদের নেকড়ে বাঘ ছাড়া বকরি ছাগলের কোনো রক্ষণাবেক্ষণকারী কোনো রাখাল থাকবে না কোনো মানুষ থাকবে না এই ঘটনা ব্যায়ন করার পরে যে শক্তি খুলে গেল কার নেড়ে বাঘের কথা বলার পরে অসাধারণ না অস্বাভাবিক না অস্বাভাবিক এটা কি করে হইতে পারে নেকড়ে বাঘ কথা বলছে এটা কি হইতে পারে যে গরু কথা বলছে তাহলে রসরস বলছেন আমন্ত এইটাও আমি বিশ্বাস করি আনা অবাক অবাকারও বিশ্বাস করেন ওমার আমার সাথে উমারও বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আবু বাকর উমার তারাও বিশ্বাস করে তখন আমাদের সামনে অবাকর উমার উপস্থিত ছিলেন না অনুপস্থিত তাদের পক্ষ থেকে বলে দিলেন এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল যে সাহাবাহিক রামগণ হচ্ছেন সালাফর আর তাদের বিশ্বাস করা না অসম্ভব কথা এটা যা কিছু বলেছেন রসোর সাল্লাম সেটা কোরআনের আয়াতে হোক অথবা রসর হাদিস হোক তা তারা বিশ্বাস করতে হবে বোখায় মুসলিমের হাদিস আট নম্বর নীতিমালা সালাফে সালাহিনের যে সুন্নত সম্পর্কে গুরুত্ব দেওয়া সন্নাত সম্পর্কে মানে ফরজের পাশাপাশি যে সন্ন্যাত সেই সন্ন্যাত মানে হাদিস সুন্নত মানে মহাদিস সুন্নত মানে হাদিস কোরআন এবং সুন্না যখন বলে কোরআন এবং হাদিস হাদিসের যত এলম রয়েছে হাদিসের অলমস্না হাদিস হাদিসের যে জ্ঞান রয়েছে এই জ্ঞানের গুরুত্ব দেওয়া বড়ই গুরুত্ব দেওয়া এটা হচ্ছে সাহাবাহামদের তরিকা এটি হচ্ছে তাবাহিনদের নীতিমালা এটি হচ্ছে তাবা তাবিন সালাহ তার রাজি আল্লাহ আনহম ও রাহিম তাদের নীতিমালা যে হাদিসে যা কিছু এসেছে এগুলির গুরুত্ব দেওয়া কোন দিক থেকে গুরুত্ব দেওয়া সার্বিক দিক থেকে গুরুত্ব দেওয়া সন্ন্যার হাদিসের একটা এল হচ্ছে হাদিস মুখস্থ করা তারা মুখস্থ করেছেন সেই যুগে কিন্তু কিতাবের আকারে বোকারে মুসলিম আবুদাউদ্দিন কিছু ছিল না পরে হয়েছে সেটা তাই না তাহলে তারা হাদিসগুলি কীভাবে সংরক্ষণ করেছেন মুখস্থ রেখেছে যা শুনেছেন না বিশালাম তা যে যা শুনেছেন মুখস্থ রেখেছেন মুখস্থ বিদ্যার উপর তারা নির্ভর করতেন তারা লিখার উপর নির্ভর করতেন না আর পরবর্তীকালে মানুষের হিম্মত দুর্বল হয়ে পড়ল পড়লো স্মৃতিশক্তিও দুর্বল হয়ে পড়ল হ্যাঁ পরম্পরা যার ফলে কি হয়ে গেল মানুষ তখন কিসে নির্ভরশীল বেশি হয়ে গেল লিখনের উপর যা কিছু শুনে লিখা রাখো নাহলে ভুলে যাবো লিখে না রাখলে ভুলে যাব আর আল্লাহ রহম করেছেন যদি এই চিন্তা না করতেন তারা এটা একশত হিজড়িতে শুরু হয়েছে ওমর রহমতুল্লাহ আলের খেলাফতা বলে তিনি দেখলেন যে বড় বড় সাহাবাইক রাম যারা হাদিস মুখস্থ রাখতেন তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে। আর এখন যদি এই হাদিস না লিখে রাখা হয় তাহলে তাদের মতো গুরুত্ব দিয়ে তো হয়তো মুখস্থ রাখবে না তো ধীরে ধীরে কী হয়ে যাবে আমি ভয় করছি যে এই এলএম উঠিয়ে যাবে কোরআনটা সংরক্ষিত লিখে আছে ওটা থাকবে কিন্তু কোরআনের ব্যাখ্যা যে হাদিস জরুরি হাদিস না যায় কোরআন বোঝা যাবে না কোরআনের পর আমল করা যাবে না চিন্তা করেন আপনি সল্লা বিষয় নামাজের বিষয়টি নেন আপনি আকিম উস্সলা সলা সলা করে যে আয়াতগুলো আছে এগুলো দিয়ে কি আপনি সল্লা আদায় করতে পারবেন পারবেন না তাহলে ওই হাদিস যদি হারিয়ে যায় হাত হয়ে যায় আমরা লিখে না রাখি খালিফা তিনি খালিফায় রাশেদ তো তিনি বললেন যে না লেখা শুরু হোক এম জি রাহম আরও সেই সব তবে মধ্যে ছিলেন তাদেরকে বললেন যে আপনারা লিখেন হাদিস লেখা শুরু করে আমাকে ভয় হচ্ছে যে ধীরে ধীরে এলে উঠে যাবে না হলে তো হাদিস মুখস্থ করা মুখস্থ করতে হবে লেখেও রাখতে হবে অনেক মুখস্থ স্মৃতিশক্তি কম আর আজকাল প্রায় লোকের স্মৃতিশক্তি কম সুতরাং নোট করতে হবে নোট করা আর এমনি শোনাতে অনেক পার্থক্য আছে কোনো একটা ক্লাস যদি নোট করে রাখেন বিশেষ করে যদি শুধু পয়েন্টগুলোই নোট করে রাখেন তাহলে আপনি 10 বছর পরে যদি ওই খাতাটা খুললেন তাহলে আপনার স্মৃতিতে সবগুলি ফিরে চলে আসবে যে হ্যাঁ এই আলোচনাগুলি শুনেছি কিন্তু কিন্তু নোট করে যদি না রাখেন তো ছয় মাসে এক বছর পর ভুলে যাবেন আবার যদি এই বিষয়ে আলোচনা করি তো আপনি টেরই পাবেন না যেগুলো কোন সময় শুনেছি কারণ সব ভুলে গেছে কিন্তু সামনে যখন নোট মজুদ আছে আরে এগুলোতে এত তারিখে তারিখ দেওয়া আছে এত তারিখ এগুলো পড়েছে তো এই পয়েন্ট তো এই কথাগুলি আলোচনা করেছেন এই পয়েন্ট তো এই কথাগুলি আলোচনা করেছেন চলে আসবে সব স্মৃতিতে ফিরে চলে আসবে হারিয়ে যাওয়া অনেক কিছু পুনরুদ্ধার করতে পারবেন এই জন্য আমরা ওই টাকা এোট করছি ষাটজন এক একটা এতে সেকশনে ষাট জন একশো বিশ জন ছিলাম নোট করছি চার পাঁচজন নোট করত যদি কোনো যারা ভালো ছাত্র আরেকজনের খাতা দেখে তখন বিকেল বলা। কোনদিন আমার নিল বেলা কোনোদিন আরেকজনের পরিপূরক পরিপূর্ণ করে নিলাম জি তো সন্নার এলমের অর্থাৎ হাদিসের গুরুত্ব দেওয়া হচ্ছে সালাফদের মূলনীতি মুখস্থ করার ক্ষেত্রে সংরক্ষণ করে লিখে রাখার ক্ষেত্রে তারপরে অর্থ বোঝার ক্ষেত্রে অ্যালেম হাসালো করার ক্ষেত্রে হাদিসের হাদিস পড়বেন না না হাদিস কি আর বোঝা যায় মজাহাবিদের মতো মুকাল্লিদের অবস্থা কি কোথায় পড়েছেন কোন মাদেশে ফাঁড়ে গেছেন কি বুঝবেন আপনি যে হাদিস পড়বেন আপনি বাংলা হাদিস পড়ে আপনি ফতোয়া দিচ্ছেন বাংলা হাদিস পড়তে দিবেন আপনাদেরকে কথা বোঝা গেছে না কারণ ওদের কাছে হাদিসের গুরুত্ব নেই আর সালামদের মূলনীতি হচ্ছে যেন হাদিসের গুরুত্ব দিত গুরুত্বের একটা দিক হচ্ছে হাদিসের অর্থ বোঝার চেষ্টা করে হাদিসের তরজমা অনবাদ এবং ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করে ভাষ্য বোঝার চেষ্টা করে গুরুত্ব দেয় গুরুত্ব দিতে সেটা আলোচনা শুনে হোক অথবা কোনো ভাষ্য সারহা ব্যাখ্যা বিশ্লেষণ পড়ে হোক এলিম শেখার যে মাধ্যমগুলি রে সে মাধ্যমগুলি অবলম্বন করে সরাসরি সামনে হোক অথবা অনলাইনে হোক সরাসরি হয়তো আপনি না কিন্তু আমাদের ওই চলছে। অল্প কিছু লোক আছেন যারা সামনে শুনছেন কিন্তু যারা অনলাইনে শুনছেন তাদের সংখ্যা ঠিক না। হাদিসের গুরুত্ব দেওয়া যখন হাদিসের কিছু হাদিস মুখস্থ আছে কিন্তু হাদিসের নোটও করা অভ্যাস আছে বিশেষ করে যারা এলএম চর্চা করছেন বিভিন্ন স্তরের লোক আছে একবারে সাধারণ লোক না মাদাসায় পড়ছেন বা কিছু জ্ঞান আছে মাসা আল্লাহ বুঝেন কিছু নোট করে রাখছেন আর তারপরে অর্থ বুঝছেন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝছেন তাহলে এলএম শিখা হলো তাহলে এখন আমলের পালা সালাফে সালাফেসালেহের নীতিমালা হচ্ছে আমল করার ক্ষেত্রেও হাদিসের গুরুত্ব দেওয়া হ্যাঁ হাদিসের রেওয়ায়াত এবং দেওয়ায়াত এরকম করছে রাখবে তখন সে এমন একটা যোগ্যতা লাভ করবে যে এই হাদিস থেকে এই মশলাগুলি বোঝা যায় আমি আলোচনা করতে গিয়ে বলি না খেয়াল করবেন বোখারিতে এই হাদিস থেকে অনেক মশাইল ইস্তেমাত হতে পারে তার মধ্যে এটা হইতে পারে তার মধ্যে এটা হইতে পারে বলছে না হ্যাঁ এগুলো একদিনে আসে না এই যে প্রথম দিন আমরা যখন তরজা পড়েছি আর একটু করে হাদিস বুঝতে শিখেছি তখন না ক্ষমতা ছিল না এটা এটা দীর্ঘ মেহনত পরিশ্রমের ফসল হিসাবে তখন মানুষ হাসিল করতে পারে জি তো সালাফেস আলহা এইভাবে হাদিসের যেমন রেওয়ায়তের বর্ণনার গুরুত্ব দিতেন তেমনি দে রায়ত ফিকেরও গুরুত্ব দিতেন বোঝার চেষ্টা করতেন যে হাদিস থেকে হাদিস হচ্ছে ওহি কোরআনের পরে সুতরাং হাদিস থেকে মাসলাম হাসিন যেটা হচ্ছে। সেটা ওহি থেকে বের হচ্ছে। কিন্তু ফেকার কিতাব যখন পড়বেন কালা আবু হানিফা রাহেমা কাজা ইমাম আবহানিফ রাহম্লা বলেছেন ওকালা আবু ইউসুফ আ মহম্মদ কাজা আবু ইউসু মোহাম্মদ এই বলেছেন ওকালা শাফি কাজা শাফি এই বলেছেন ইমাম মালিক এই বলেছেন তারা যেটা বলেছেন সেটা হতে পারে হাদিস না। বিরোধী হইতে পারে মানুষের কথা তাই না যেমন আমার কথা যদি শুধু বলি তা আমার কথা ভুলও হইতে পারে ঠিক ওই রকমই তারা মানুষ ছিলেন পার্থক্য কেউ ছোট আর কেউ বড় কিন্তু সব আয় করার হাদিস চর্চা করছে জি এই পথে মানুষ ভুলের অর্ধে নাই কিন্তু হাদিস থেকে যে ফিক্ষিটি আপনি হাসিল করতে বললেন যে হাদিসে জানতে বললাম যে সলাদ শুরু করলে তকবির দিয়ে শুরু করেছেন মেফতাহ তাহলে তাহরিম তাহরিমা হবে অর্থাৎ দুনিয়ার কাজ কাম সবকিছু হারাম হয়ে যাবে কি দিয়ে তকবির দিয়ে তো সলাদ শুরু হয় তকবির দিয়ে তাহলে নামায় দিয়ে সলাদ শুরু হয় না বুঝতে পারলাম যাই নামাজ সলাদ শুরু হয় না হয় না মোনাজাতে শেষ হয় না সবকিছু আপনার জন্য হালাল হয়ে গেল এখন চলে যান না আপনি এদিক সেদিক তাকান সালার সাথে না মোনাজাতের জন্য বসে আছেন কখন মনাজাত করবে নাহলে উঠা যাবে না কোথায় পেলেন এটা যদি হাদিস বুঝতেন হাদিসের গুরুত্ব দিতেন হাদিসের যদি এলম থাকতো হাদিসের রেওয়ায়াতের প্রথম কথা বর্ণনা তারপর হাদিসের দেরায়াতের ফিক্ষের তাহলে আপনি মজহাবি অন্ধ হইতেন না আপনি ভুল অনুসরণ করতেন না কারা সঠিক ক্ষেত্রে অনুসরণ করেন বড়দের কিন্তু আপনি ভুল হচ্ছে তারপরে অন্ধ আপনি মোকাললেন এটা হচ্ছে মূর্খের কাজ একেবারে যে কিছুই বুঝে তার কাজ সেটা সার্বিক দিক থেকে সার্বিক দিক থেকে আমলের ক্ষেত্রে এলম হাসিল করেছে আমল করবেন না হাদিসে আছে আপনি পড়লেন বোখারিতে আছে সুরাফা ত্যাচার মানুষ তৈরি করা পথ আর মতের আপনি গুরুত্ব দিলেন সুরুল্লাহের গুরুত্ব দিলেন না আপনি নীতিমালা নয় তাহলে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে হাদিসের বললাম যে মুখস্থ করার ক্ষেত্রে আমল করেন বাধা কোথায় যাব আপনার হাদিস আমল করতে হাদিস ব্যাস কিছু শর্ত আছে হাদিস দুর্বল না হয় জয়ীফ না হয় হাদিস যেন না হয় আর সেই হাদিস গুলি সামনে রেখে হইতে পারে যেই মজাবের ওপর আপনি জন্ম নিয়েছেন সেই মজাবের এমাম বলেননি কিন্তু অন্য অন্য এম্মাই এটা থেকে এই বুঝেছেন আমরা ফেয়ে যদি এক মজহাবে না থাকে তো অন্য তো আছে এই নয় যে আপনি নতুন কথা আসছেন হ্যাঁ এটা চলবেন অবশ্যই যে একজন সাধারণ মানুষ হাদিস দরজা পড়ে আপনার মতো করে বুঝবেন বুঝটাও কিন্তু এই একটা পয়েন্ট আরও আসছে সামনে বুঝটাও কিন্তু সালাফেসালীন হইতে হবে ওই হাদিসগুলি ছিল নবিসম সাহাবাই কেরামদের জামানত তারা তো ওই হাদিস থেকে এটা তারা তো বুঝেননি যে না ভাগ মকিম অবস্থায় বাড়িতে চলবে না এটা সফরের মশলা এগুলো বুঝেছেন বুঝেননি তাহলে আপনার বুঝটা নতুন এটা সালাফদের বিরোধী বুঝ এবার বুঝতে একটা উদাহরণ গুরুত্ব দিতে হবে হাদিসের এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সংক্ষেপে আল্লাহ আল্লান হতে বর্ণিত একটি হাদিস মরবে নবীল নব্দার আল্লাহ ইমরান দোয়া দিয়েছেন নবিসাম যারা হাদিসকে গুরুত্ব দেয় পরের পরে হাদিসকে গুরুত্ব দেয় তাদেরকে দোয়া দিয়েছেন নদার আল্লাহ ইমরান সেই মানুষের আল্লাহ মুখমন্ডলকে উজ্জ্বল করেন তরত আজা করেন উজ্জ্বল যেন দ্দু হন ওজু আল্লাহ করার বলেছেন যে কেমন দিনে মানুষ দুই ভাগে ভাগ হবে কিছু মানুষের চেহারা হবে তাবিয় শুভ্র সুন্দর উজ্জ্বল হবে সাদা আর কিছু কিছুতাজা করেন সামিয়া মাকালাতি যে আমার কথাগুলি শুনলাম তাহলে শুনতে হবে শিখার জন্য এটা একটা শিখার উপায় আর হচ্ছে পড়া সে শিখা হয় আর শেখা হয় আজকালকার নাই সোনা লোক বেশি পড়ালোক খুব কম মানে পড়তে চায় না আর পড়লে মোবাইল পড়ছে তাই না গুগল পড়ছে একটু পেলে মোবাইলে পড়ছে সোশ্যাল মিডিয়ায় পড়ছে লাইব্রেরি পড়ে আছে লাইব্রেরিতে যাওয়ার লোক খুঁজে পাওয়া যায় না আল্লাহ হেফাজত করেন এভাবে এলেম না উঠে যায় কারণ মানুষ কিতাব বিমুখ হচ্ছে বই পুস্তক মুখ ফিরিয়ে নিচ্ছে শোনার পরে আমার কথাগুলি শুনল হাদিস সংরক্ষণ করল ওয়াহ মানে সংরক্ষণ করা সংরক্ষণ সংরক্ষণ অর্থ বোঝাও সংরক্ষণ হেফাজত করলেন আপনি হ্যাঁ ব্যাখ্যা বিশাল সংরক্ষণ করেন আর আমল করা মানে হেফাজত করা এমন চিন্তা করেন হাদিসের কিতাবে আছে রফাই দেন হাদিসের কিতাবে আছে যে বুকে হাত পান্ত হবে এখন যদি আমল না করেন তো এটা কি হেফাজত করলেন ও কেতাবই থেকে গেল কেতাবেই থেকে গেল যেমন চোরের হাত কাটতে হবে মদ দণ্ড বিধান আছে আছে না নেই এখন দণ্ড বিধান সারা পৃথিবীতে প্রায় মুসলিম দেশগুলি তো না ইলামাশাল তাই না সৌদি আরব ছাড়া দণ্ড বিধান আর পৃথিবীতে কোথাও নাই বললেই চলে তো এই জন্য নেই কেস হাসিন কি সংরক্ষণ হইল আয়াচ্ছে কি তে করছে তো তেলা মতো তো সংরক্ষণ আছে হাফেজ মেলা আছে কিন্তু আমল নেই আমল করতে হয় ফাওয়া এটা সংরক্ষণ তাহলে সার্বিক সংরক্ষণের এই স্তর আছে এই জন্য বিস্তারিত বলা প্রয়োজন হলো যাতে বুঝতে পারেন না হলে সংরক্ষণ মনে করে শুধু মুখস্থ করলে কাজে গেল না না না মুখস্থ করে কি হইল ক্যাসেট ক্যাসেট আছে দেখা যায় যারা মাদ্রাসা পড়ে আলেম হয়নি আর শুধু হাফেজ হয়েছে বেশিরভাগ দিনদার না বেশিরভাগ পয়সামুখী হাফেজ হওয়ার পরে শুধু চিন্তা যে কেমন করে ধনী দেশগুলি আরব দেশগুলিতে যাবো আর কেমন কেমন করে রিয়াল নিয়ে আসবো আর এখানে হালাল হারামের একটু চিন্তা করার কারণ আল্লাহর ভয় তো নেই কোরআনের আয়াতের অর্থ বুঝে না মানেই বুঝে না অথচ আয়াত মুখস্থ আছে তাই না সবই তো মুখস্থিনা তহবাদ হালাল খাও আল্লাহ বলছেন হাফেজ মুখস্থ আছে হারাম খাচ্ছ হারামর্জন করছে এই জন্য শুধু হাফেজ বানাবেন না এটা আমাদের দেশে ভুল শিখানো হয়েছে হা হাফেজ বানিয়ে জান্নাতের সার্টিফিকেট এটা কি বিভ্রান্ত করেছে হা হাফেজ বানান কিন্তু এটা অতিরিক্ত জিনিস অবশ্যই বানাইতে হবে যেটা সেটা হচ্ছে দিনের জ্ঞানী বানাইতে হবে সে আলেম সবাইকে যদি না বানাইতে পারেন কিন্তু দিন সম্পর্কে মৌলিক জ্ঞান অবশ্যই দিতে হবে যে ডাক্তার ইঞ্জিনিয়ার তাকেও মৌলিক জ্ঞান দিতে হবে নাহলে তো বেদিন হয়ে যাবে আপনার একটা বানালেন অনেকে করেছে একটা ছেলেকে তো কমপক্ষে আলেম বানাবো একটা ছেলেকে ঠিকই আলেম বানিয়েছে হয়তো সহিমান হাজার তখন সে মাসাল পরে আর সহি দিনের দাওয়াতি কাজ করছে আর বাকি ছেলেগুলোকে কাউকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছে কাউকে আপনার ডিসি বানিয়েছে তো কাউকে এসপি বানিয়েছে কিন্তু সব হচ্ছে নাস্তিক টাইপের সেকুলার লাভ কি একে বড় দু তিনটা নাস্তিক হ্যাঁ একটাকে শুধু আলেম বানিয়েছে না না এটা ইসলাম শিখায় না যে একটাকে কমপক্ষে আলেম বানাবো এইরকম বলে কিনা আমাদের সমাজে ভুল এগুলো আসলে সবগুলিকে দিনের যে বুনিয়াদী শিক্ষা ফাউন্ডেশন সবাইকে দিতে হবে খরচ এটা যাতে করে মুসলিম হয়ে আছে। ও যদি রাষ্ট্রপতিও হয় মন্ত্রী হয় যেন মুসলিম পাক্কা মুসলিম থাকে সেই একদার থাকে জি সঠিক পথে জান্নাতের পথে থাকে আর একটাকে বড় করবো যাতে করে দিনের দায়ী হতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু সবগুলিকে ইসলামের ফাউন্ডেশনে যেটা শিক্ষা রয়েছে অবশ্যই দিতে হবে। তো আমার কথার হেফাজত করলো সংরক্ষণ করলো ফাহা শুধু নিজের কাছে সীমিত রাখলো না ফা দাহা কামা যেমন ভাবে শুনেছিল ওই হাদিস গুলো ওইভাবে অন্যের কাছে পৌঁছিয়ে দিলা। আমরা মোদিনে পড়লাম পড়ার পরে কয়েকজন দিনের দাওয়াতি কাজ করছে বলেন দেখি ব্যবসা করছে সীমিত আকারে মাদাসায় পড়াচ্ছ এটা যদি জমার খুব যাবে না বহু আছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কয়জন আছে যারা সত্যিকারে দাওয়াতি কাজ করছে তো অনেকে আওয়াতি কাজের সুযোগ পেল এটাকে পেশা হিসেবে মনে করছে যেহেতু আমাকে এখানে ঠেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে দেওয়া সেন্টারে শুধু আমাকে করতেই হবে গরজে করছে তাতেও বরকত হবে না গরজে নয় আগ্রহে করতে হবে আমি যেখানে থাকি এটা আমার ফরজ আমাকে এলেম দিয়েছেন এ হাতে আমল তাহলে চেহারা উজ্জ্বলের দোয়া পাবে নবীশের দোয়া অবশ্যই কবুল হয়েছে কি করলো শুনলো আমার কথা ও রানহাতি শুনলেন তারপরে সংরক্ষণ করলেন এলেন তারপরে আদায় করে দিলেন অন্যের কাছে নিজের কাছে সীমিত রাখলাম না জানাইলাম শিখাইলাম তাহলে আল্লাহ আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন আল্লাহ দান করেন এই ছিল সালাহের নীতিমাল্লা যাই হাদিস তারা প্রমাণিত হয় হাদিস আবু দাওয়া তিরমিজিতে রয়েছে বিভিন্ন মাজাই রয়েছে হাদিসটি আমি তিরমিজিও সহি বলেছেন আমিন আহ্বান সহি বলেছেন এই হাদিসে মহাদিস বা যারা হাদিসের চর্চা করে তাদের ফজিলত পাওয়া যায় না আর শুধু যারা হাদিস মুখস্থ রাখে আর হাদিসের অর্থ বুঝে আলেন তাদেরই নয় বরং জনসাধারণ যারা হাদিস অনুযায়ী আমল করে তাদেরও ফজিলত কারণ হাদিসের আসল সংরক্ষণ হচ্ছে যে আমলে নিয়ে আসা বাস্তবায়ন করা আমলে পরিণত করা ঠিক না এই জন্য যারা মজহাবি মোকাল্লে তারা বলে যে এই হাদিসের শুধু মোহাদ্দিনের ফজিলত ওরা বেশি ফজিলত পাবে এতে কোনো সন্দেহ নেই যারা হাদিসের শব্দের সংরক্ষণ করেছে তারপরে অর্থের সংরক্ষণ করেছে হেফাজত করেছে যারা হাদিসের এলেমের চর্চা করেছে এলেম শিখেছে তারা বেশি ফজিলত পাবে কিন্তু যারা হাদিস অনুযায়ী আমল করে রসুর উল্লাহ সাল্লামের হাদিস আছে সুতরা আমরা কে কি বলে সেটা জানি না আবহানি শাফি মালিক আহমদ কি বলে আলেম না অল্প কয়েকটি আলেম আছে সত্য পাঁচটা আলেম নেই হয়তো বাকি যে পঞ্চান্ন বই তার চেয়ে তো বেশি তারা এই হাদিসের ফজিলত পাবে যদি সত্যিকার খালাসের সাথে কি করে আমল করে আমল করার ক্ষেত্রে গুরুত্ব দেয় আমল করার ক্ষেত্রে এইরকমই এই হাদিসের ফজিলতর অন্তর্ভুক্ত হচ্ছে যারা হাদিসের পণ্ডিত জ্ঞানী তাদের তারা এক নম্বরে আর দুই নম্বরে যারা হাদিসের পন্ডিত তো নাই কিন্তু সেই হাদিস মোতাবেক জীবন গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করে আর কত ঝুঁকি নেই বেদার থেকে বাঁচার জন্য শিরিক থেকে বাঁচার জন্য আর মানুষের অন্ধ অনুকরণ করে না বরং কোরআনার অনুসারী হওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে আর একটি ছোট্ট বিষয় বলিনি নয় নম্বর নীতিমাল্লা সেটা হচ্ছে একটু অগাঙ্গিত করলাম যে কোরআন এবং হাদিসের গুরুত্ব দেবেন কোরআন তো আছে কিন্তু হাদিসের গুরুত্ব পয়েন্টই আট নম্বরে বর্ণনা করলাম তাই না हादीर गुरुत्वे दिक्की नम्बर सलाफ नीतिम्साइरो तारीफी फाहमीन नसुस पुरानी दलिल प्रमाण नसुस मान दल बोझा उदाहरण दी कौर कुरानी में आल्ला जिक्र कथा नहीं कत आयत आने এবং জিকিরের এবাদতটি এত গুরুত্বপূর্ণ এবাদত হ্যাঁ ফরজ হোক আর নফল হোক দুটো স্তর আছে জিকির একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে নফল নফল জিকির আজকার যেমন আমরা যখন তখন আল্লাহ আকবর সব হেন্লা আলহামদুলিল্লাহ পড়ছি না এগুলো নফুল জিকির এগুলো যদি কেউ নাও করে তো আজাব হবে তা না কিন্তু ইমান দুর্বল হবে আর এগুলো যত বেশি করবে তত ইমান কি হবে মজবুত হবে ফরজ জিকির হচ্ছে পাঁচ আত্ম সলাত আদাই করার মাধ্যমে আল্লাহর বাকি আমি সোলাতি আমার জিকিরের জন্য সলাত শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি বাচনিক বন্দী আছে সবগুলি জিকির আল্লাহ আকবর জিকির সমী আল্লাহমদা জবহাম জুবহানুভান আল্লাহ আলু মোহাম্মদ আল্লাহর কাছে রহমতার বরকত তাই না আল্লাহরই তো জিকির সালাম ফিরাটাও আল্লাহ জিকির সবই তো জিকির কিন্তু এই জিকির কি ফরোজ ফরজ সাল্লা জিকির ফরোজ সন্ন্যাদ সাল্লাহ যেহেতু সোন সেই জন্য তখন সোনার কিন্তু সন্ন্যাস সলাত কবুল হওয়ার জন্য ওই জিকিরগুলি তখন ফরজ কারণ আপনি যদি সন্ন্যাস সলাত আদায় করেন আর এইভাবে না করেন তাহলে তো আর হবে না তো জিকিরের কথা করিমা আছে আর জিকির এবার এত হালকা ইবাদত জিকির এবাদত করে মানুষের জবান ক্লান্ত হয় না যে কোন এবাদত করেন ক্লান্ত হয়ে যাবে না বেশি রোজা রাখেন ক্লান্তি আসবে না খেয়ে লাগবে ক্লান্তি আসবে সলাতা দেখার লম্বা সলাতা দেখান পড়েন ক্লান্ত হবেন না ক্লান্ত হবেন জি পড়ে থাকেন তো দেখি আধা ঘন্টা শেষ দিয়ে রুকুতে বেশি না 5 মিনিট থাকেন দেখি সোজা হওয়া মুশকিল মানে আর সোজা হচ্ছে না এদের হবে না হবে না কিন্তু সারাদিন জি কি রাজগার করেন যবন ক্লান্ত হচ্ছে যে ইগির দেন দুনিয়ার কথা আমরা সারাদিনে কত কথা বলছি শুধু রেকর্ড অন করে রেখে দেন যে দেখি আজকে আমি সজরে ঘুম থেকে উঠে আর সন্ধ্যা একবার বিছানে যাওয়া পর্যন্ত কতটি কথা বললাম রেকর্ড হতে থাকে দেখেন কত কথা বলছি শরীর হাত পা মানসিক অবস্থা শারীরিক অবস্থা সব কিছু ক্লান্ত হ্যাঁ বসে থেকে পিঠে ব্যথা হয়ে কিন্তু জবান একটু ক্লান্ত হয়নি অনেক সময় বলি আর কথা বলতে ভালো লাগে না অনেক কথা বলেছি লম্বা বক্তব্য করার পরে আমিও নিজে ফিল করি আর কথা বলতে ভালো লাগে না যথেষ্ট কথা বলেছি কিন্তু জবান ক্লান্ত হয়নি ওটা আমার মানসিক অবস্থা ক্লান্তি এসছে হ্যাঁ আমার মন চায় না কথা বলতে কিন্তু জবান কিন্তু একটু ক্লান্ত হয়নি ই আল্লাহর কতগুলো নিয়ে আমদি জিভ্যান বাক শক্তি চিন্তা করেন আপনি তো জি কি আজকার কথা বলছিলাম কথা বেড়ে গেল যদিও জিকিরের গুরুত্ব খুব বেশি সেজন্য বলছে আর আজকাল মানুষ জিকির করেন না হয় বেদাতিরা বেদাতি জিকির করছে না আর সন্নতি ভাইরা করেই না রোগ এখানে দুটোই রোগ কিন্তু বেদাত করা বড় রোগ আর জিকির থেকে গাফিল হটা হচ্ছে গাফিলতি উদাসীনতা জি কি আজকার হাদিস আছে না নেই হ্যাঁ নবিস আমল করেছেন না করেননি সবচেয়ে বেশি করেছেন তাই না ওই আয়াত হাদিসের ওপর সাহাবিরা তারপরে করেছেন তাহলে করেছেন। ঠিক না বলে যে আল্লাহর নামের জিকির করব শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ অথবা ইল্লাহ ইল্লাহ কারণ আল্লাহ জিকির করতে বলেছে তাহলে আপনাকে প্রমাণ পেশ করতে হবে না যে আপনার মতো করে কি বুঝেছেন জিকির আয়াত হাদিস গুলো সাহাবিরা কোনো তাবে বুঝেছেন কোনো বুঝেছেন যে ইল্লা কেউ একজন করেছেন কোন একজন সাহাবি ইহু জিকির করেছেন ছয় লতিফার জিকির করেছেন ফাঁস আনফা জিকির করেছেন আছে কোথাও কোন একজন সাহাবাহিকাম তাবেইন তাবা তাবেইন এতগুলির মধ্যে বললাম যে একজন বলেন যে এইরকম জিকির করেছে তাহলে জিকিরের হাদিস থেকে বা আয়াত থেকে যে ইল্লা জি কিরে বুঝলেন আল্লাহর জি কিরে আর হো হু শুধু হো হো হো হো হো তিনি হু হু করলেন আপনি কোথা থেকে বুঝলেন এগুলো আপনি এগুলি আপনার বুঝ শয়তান আপনাকে ওহি করেছে শয়তান বিভ্রান্ত করে জাহান পথে নিয়ে গেছে ধর্মের নামে জাহান পথে নিয়ে গেছে সালাফদের বুঝ এটা ছিল না যে জিকির মানে অসম্পূর্ণ জিকির জিকির মানে সম্পূর্ণ বাক্যের জিকির হবে আল্লাহ মুবর না হয় সুবহান তরী কটা ছিল না তো ওই কথায় বলছেন যে কোরআন মাহাদিসের দলিল বুঝার ক্ষেত্রে সালাফদের আদর্শের কি হইতে হবে অনসারী হইতে হবে সালাহ সালাফদের আদর্শের অনুসারী হতে থেকে বর্ণিত তিনি বলেন ইসলাম বোঝার ক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে এই তিনটি যুগ থেকে স্বাধীন হয়ে ইসলাম বুঝলেই বিভ্রান্ত বিভ্রান্ত হবে যতগুলি বিভ্রান্তি হয়েছে যতগুলো দল গোমরা হয়েছে সবগুলি কিন্তু স্বাধীন ইসলাম বুঝতে গিয়ে করে না আয়াত পেশ করে হ্যাঁ মুসা আলি ইসাল্লাম যে গেছিলেন তোরাত নিতে ওই ৪০ দিনের জন্য 30 তারপরে চল্লিশ করা হলো আয়াত পেশ করে চিল্লা লাগানোর ক্ষেত্রে কিন্তু এই মুসা আলি সাল্লাম এই যে জামাত ইসলামীরা বুঝছে এখান থেকে গণতন্ত্র ডেমোক্রেসি এটা সাহাবিরা বুঝেছেন তাবেইন তাবা তবে আর কার কাছে পরামর্শ নেই যার তার কাছে পরামর্শ নেই রাস্তা দিয়ে হাঁটছে আর জাকা জিজ্ঞাসা করেন যে ভাই এখন আমি মনে করছি যে সৌদি আরব ছেড়ে মনে করছে একটা ভালো চান্স পেয়েছি কাতার যাওয়ার যাব জাকা তাকে জিজ্ঞেস করবেন না যোগ্য ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যোগ্য ব্যক্তি পরামর্শকার কাছে নেই যোগ্যদের কাছে নেই আর গণতন্ত্র যজ্ঞ অযোগ্য হ্যাঁ আল্লাহর ওলি শয়তানের অলি হ্যাঁ শয়তানও যদি মানুষের রূপ ধরে ভোটার লিস্টে নাম লিখিয়ে দিতে পারে ইবলি শতান হ্যাঁ আর পারবে না কেন পারে তাহলে সেও ভোট দেওয়ার অধিকার আল্লাহ রবি সমানই রাখে এটা কি মশওয়ারা হইল ইবলিশবেন নাকি চিন্তা করেন আপনি মুসলিম কাফের সমান তাহলে এই যে ব্যাখ্যাগুলো জামাত ইসলামী যে আপনি জেহাদ করেছেন কিসের জেহাদ বলছে আজকাল হচ্ছে গণতন্ত্রের জেহাদ আপনি যে একটা ভোট দিলেন এইটাই আপনার জেহাদ হয়ে গেল জেহাদের আয়াত আমল হয়ে গেল কিভাবে ছড়াচ্ছে, কিভাবে জাতিকে পথভ্রষ্ট করেছে সালাহ আদর্শ থেকে কমন দিকে গেছে। এই উদাহরণ না দিলে বুঝবেন না বাস্তবে যে এই নীতিমালাগুলি আমাদের জানার কত গুরুত্ব রয়েছে তো বলছেন সব চাইতে উৎকৃষ্ট খাইনা সব চাইতে উৎকৃষ্ট মানুষ ভালো মানুষ হচ্ছে কারণে আমার যুগের মানুষ মানে সাহাবে কেন নবী সাহেব যুগ কারা পেয়েছেন সাহাবাই কেরাম দেখেছেন সাক্ষাৎ করে সোম তারপরে ওইসব লোকেরা যারা তাদের পরে মানে তাদেরকে পেয়েছেন কারা তারা যারা সাহাবাই কোনো একজন বা একাধিক সাহাবাই সাথে করেছেন তাবেই তাবেইন বহু বচন সোম্ন তারপরে ওরা যারা তারপরে এসেছে অর্থাৎ তাবা তাবেইন যারা কোনো একজন বা একাধিক তাবেই সাথে মোলাকাত করেছে বুঝতে বললেন না একজন বা একাধিক তাবেই সাথে সাক্ষাৎ করেছেন এরা যেহেতু ওহির যুগের কাছাকাছি ফজিলত ফজিলতো সরাসরি কোরআন রয়েছে তারপরে তাবাইনদের ফজিলত কারণ সাহাবাই কিরামদের কাছ থেকে তারা শিক্ষা পেয়েছেন ওহির যুগটা একেবারে কাছে ছিল নবীসলামের যুগটা ওহিনাজের যুগটা কাছে ছিল শুধু তারা ইসলামের অপব্যাখ্যা ওই যুগে এত বেশি হয়নি যত পরবর্তীকালে হইল ভুল ব্যাখ্যা আর গুমরাহি যত ছাড়াইলো যদি একটু একটু করে শুরু হয়ে গেছিলো খারেজ এসব এইসব গুমরা ফিরকাগুলো ধীরে ধীরে বের হইতে শুরু হয়েছিল কিন্তু এত ফাটল ছিল না আর এত বিভ্রান্তি ছিল না আর এত ইসলামের কোরআন হাদিসের অহব্যাখ্যা ছিল না ওই যুগগুলিতে সেই জন্য এই তিনটি যুগ হচ্ছে আদর্শ যুগ তারা যেভাবে ইসলামকে কোরআনে মাহাদিসকে সন্ন্যকে বুঝেছে ওইভাবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন মর্তমান বোক মুসলিমের হাদিস এই হাদিসটি এতে সালাফে সালাহিনের ফজিলত পাওয়া যায় সাহাবাইকরাম তাবেন তাবা তাবিনের এতে আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে তাদের আদর্শকে আঁকড়ে ধরো কারণ তারা সবচাইতে উৎকৃষ্ট ভালো তখন তাদের অনুসরণ করোসমে পড়ে এবং তারা হচ্ছে এই তিন যুগের মানুষ সাহাবা এ কেরাম তাবেন তাবা তাবেন এটাই হচ্ছে ঠিক কারণ কেউ কেউ বলেছে যে দুটো যুগ একটা নবী সাল্লামের যুগ ধরে নিয়েছে সাহাবি আর একটা তাবি তাবা তাব ইনদেরকে বের করে দিয়েছে অনেকে এই ব্যাখ্যাও করেছে কিন্তু না ওটা চাইতে শক্তিশালী মত হচ্ছে যে নবী সাল আলী আসসালামের সাথে যারা সাক্ষাৎ করেছেন সাহাবাই কারণ এটা একটা যুগ স্বর্ণ যুগ তারপরে যারা সাহাবিয়ের সাথে মুলাকাত করেছেন তাদের যুগ তাবাঈনদের তারপরে তাবা তাবেন এই তিনটি যুগ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট যুগ তারপরে বড়ো ফেতনার যুগ আর বড়ো গোমরাহের যুগ ধীরে ধীরে اور یہ چود بچر پہ ایک تو گمراہر شیشی نہیں اللہ حفاظت کرن اور یہ گمراہر مدد اللہ رب الدے کے جن سٹھک پتے قائم رکھیں اللہ رب المین ہم کراتے پتہ اللہ ریچول تھکار توفک دان کریں ہم فردوس رسیب کرین کو اللہ ہدایت اوپر رکھیں اللہ رب اللہ علمین گمراہی تک اللہ بچیے رکھیں اور صلی اللہ وسلم محمد وال علی وصحبی اجمائ